আবু হুরার হ্রদালাহতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আলিয় সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান ও তার প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস রেখে আল্লাহর পথে জিহাদের জন্য ঘোড়া প্রস্তুত রাখে কিয়ামতের দিন ওই ব্যক্তির পাল্লায় ঘোড়ার খাদ্য পানীয় গোবর ও পেশাব ওজন করা হবে